একটু আলুর পরশ দা হে খো দাদা হে প্রভু দা মনে শান্তি দাও আমর প্রাণী স্বস্তি দা অতৃপ্তিদা হে খো দাদা হে প্রভু দাও মনে শান্তি দাও আমর প্রাণী স্বস্তি দা মনে শান্তি দাও আমার প্রাণী স্বস্তি দা আলুর পরশ দা হে খো দাদা হে প্রভু দাও মনে শান্তি দাও আমার প্রাণী স্বস্তি দা মনে শান্তি দাও আমার প্রাণী স্বস্তি দাও অত্তু দাও হে খো দাদা হে প্রভু দাও শান্তি দাও আমার প্রাণে স্বস্তি দাও আমার পথ চলিতে সে ভুলের সারা জীবনের ভুলগুলি আজ উঠছে নাড়া দি পারি না পথ চলিতে সে ভুলের ক্ষা কর প্রভু কে ফি আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুান্তিদ অমর প্রাণী সস্তিদা মোনে শান্তিদ অমর প্রাণী স্তিদা আলুর পরশ দা হে খুদা দা হি প্রভু দাও মনে শান্তি দাও আমার প্রাণী স্বস্তি দাও শান্তি দাও আমার প্রাণী স্বস্তি দাও অত্তু তৃপ্তি দাও হে দাও হে প্রভু দাও মনে শান্তি দাও আমার প্রাণী স্বস্তি দাও মনে শান্তি দাও আমার প্রাণী আমারে অন্তর যে গুম রে গুম সেদিনে ক্ষামা করু ধরুনা অনুরাগী আমরে অন্তর যে গমরে গুম রে কা সেদিনে ক্ষামা করু ধরুনা অনুরাগী ক্ষামা কর প্রভু লজে মোরে আল্লাহু হু্লাহু মনে শান্তি দাও আমার প্রাণী স্বস্তি দা মনে শান্তি দাও আমার প্রাণী স্বস্তি দা আত্মতৃপ্তিদা হে খুদা দা হে প্রভু দাও মনে শান্তি দাও আমার প্রাণী স্বস্তি দাও मने शांति दाओ आम प्राणे स्वस्ती दवारी चाहे क्षमा बीर अश्रु झ खुजते तुम्हारा सवारी भूलर ही चायजे क्षमा बीरहे अश्रु झरे खुजते तुमारू पमा क्षमा कर प्रभु कदे आज मरी আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ মুান্তিদাও আমার প্রাণী সুস্থি দা মু শান্তি দাও আমার প্রাণী সুস্থি দা আলুর পরুষ দা হে খো দাদা হে প্রভু দাও মনে শান্তি দাও আমার প্রাণী স্বস্তি দাও মনে শান্তি দাও আমার স্বস্তি দাও আত্মতৃপ্তি দাও হে খো দাদা হে প্রভু দাও মনে শান্তি দাও আমার স্বস্তি দাও মনে শান্তি দাও আমার প্রাণী স্বস্তি দাও মনে শান্তি দাও আমার প্রাণী স্বস্তি দাও মনে শান্তি দাও আমার স্বস্তি দাও